الحمد لله رب العالمين والصلاة والسلام على ربينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الذين آمنوا وعملوا الصالحات لهم جماة تجريم تحتها الأنهار ذلك الفوز الكبير إن بطش ربك لسبيد إنه هو يدد ويعيد وهو الغفور الودود للعرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ سورة بروجر برنمو إغرنمو آياتكي سيستور جنتقى على ترولم আল্লাহরা বলছেন থাকি। এটা হলো মহা সাফল্য বড় সাফল্য নিশ্চয় তোমার হবে কঠুক তিনি শুরু করেন আর তিনি পুনরায় ফিরিয়ে আনবেন তিনি হলেন ক্ষমাশীলেন তিনি যা ইচ্ছা তা করেন তোমার কাছে কি সন্ন্যবাহিনী গুলির সংঘাত এসেছে এবং বরং না বরং কাজের নিত্রা প্রতিপন্ন করতেই আসে আর আল্লাহ তাদেরকে চতুর্দিক দিকে পরিবেশন করে আসেন শোনো পড়ান হচ্ছে এই পড়াণ হল সম্মানিত এটি লিপিবুদ্ধ রয়েছে লোহে মাহফুদে সংরক্ষিতা শুনেছেন এই কয়েকটি জিনিসের প্রথম খেয়েছে তারপরে কথা বলেছেন উল্লেখ করছেন এরপরে এখানে বলছেন আলীন বেশির আপনি দেখবেন যখনই কাজিরদের কথা উল্লেখ করেন তাদের পরিণামের কথা উল্লেখ করেন তখনই রবির আল লিন কথা উল্লেখ করেন তোমরা হচ্ছ আমার বন্ধু তোমাদের জন্য রয়েছে জানা তাই আল্লাহ বলছেন ইমানের কয়েকটি ভিত্তি রয়েছে ইমানের ভিত্তি কে কে জান হাত আচ্ছা আপনি আমাকে বলে দিন ইমান তখন মোহাম্মদ রসুল আলী প্রশ্নের জবাব দিয়ে বলেছিলেন আর ভালো বন্ধ তকলিরের উপর আছে এই ছবিটি হচ্ছে ইমানের ভিত্তি اسلام بيربك يا مشايخه اسلام بيربك بي. الله وحده لا شريك له وان محمدًا عبده ورسوله وتقيم الصلاه وتدفع الزكاه وتصوم رمضان وتحج البيت আল্লাহুল ঠিক না সদাত করবে আর ব্যসুল্লাহ করবে যদি তুমি তাতে সামর্থ্য রাখো বা আর ইমানের ভিত্তি কয়েকটি হলো মাশাল সবাই বৃদ্ধি পেরেছে যারা ইমান এনেছে আর নেমান আমার মনে ইমান আছে কিন্তু আল্লাহ বিধান পালন করে না অন্যান্য আমল নাই এমন ভণ্ড পাওয়া যায় যে ভণ্ড সহাত পর্যন্ত পড়েন জিজ্ঞেস করেন সদাত বলে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছে আলহামদুলিল্লাহ আমি একটা ভ্রণ্ড আরাম হয়েছে আরাম শুনে সে কিছু নিরো আর চুপ বন্ধ করলো এরকম চুগন্ধ করি না হঠাৎ করে উনি বললেন এই লোকটি সলাৎ করেছে আমি ওরা যে এরকম চুগ বন্ধ করে এরকম করেছে মনের মাধ্যমে সে সলা আদায় করে নিয়েছে এটা যেভাবে মহামন্ত্র করেছেন মনের সংকল্প নিয়ে যদি মনে একটু ঘুরা সদা যদি হয়ে যেত তাহলে তো আমাদের এমন কি অসুস্থ অবস্থায় যখন তিনি মারা যেন বলে গিয়েছেন আর আপনারা কি বলেন এই যদি সলাপ সংকল্প করে তাহলে এটা ইসলাম হচ্ছে না বলেন কি আপনার যদি ধ্বংস ভাষা করে ইসলামের কোন একটু নিয়ে সে কখনো মুসলমান হতে পারে না কি বলছে কারণটা কি হবে হ্যাঁ হয়তো আলিম থাকতে পারে না বুঝিয়ে কিন্তু বলবেন সব সময় এই যে আমন করলেন আগে তো ইমান আমল করবেন আমল হতে হবে উদ্দেশ্য কেকার দিলেন উদ্দেশ্য কে আচ্ছা আচ্ছা শ্রেয়াম পালন করলেন উদ্দেশ্য কয়েক যেকোনো ইবাদত পালন করবেন আল্লাহ উদ্দেশ্য এইগুলো আমল হতে হবে ইবাদত হতে হবে তরিকায় আল্লাহ তরিকা ভিন্ন আপনি দর্শকটি ইবাদত করেন এইকল করে অনেক সময় আমাদেরকে আবার আমাদের কাছে উল্টা দলিল চায় আমলের জন্য দলিলের কেকোনো আমল আপনি করবেন আপনি দলিল দেখা যেমন একসাথে সবাই মিলে সদা পাঠ করছেন এরকম খবর করতে গিয়ে রাজ্যের সামনে রেখে দোহা তুলে দোয়া করছেন মৃত ব্যক্তিকে দাতন করার পরে সবাই মিলে দোহা তুলে একসাথে মিলে কারণ এটা হচ্ছে আমি আমরা দলিল আছে কি আছে ঠিক না কি রকম করবো দলিল আছে আমরা তাকে বলবো এর পক্ষে দরিল কি বুঝতে পারলেন আমি ইয়ে করলাম ওই বাংলা বাসন ঠিকিয়ে দেয় আল্লাহাম যা কিছু করেছেন আহমদুলিল্লাহ আচ্ছা সব লিখে আপনার এই বাসে কি রকম প্রবেশ করবেন উজু করার পর কোন দোয়া করবেন শিখেছেন আলহামদুল্লাহ এবার কথা হচ্ছে শুরু করার পরে পূর্বে থাকলো না মুসলমান থাকতো না এরকম আমরা অবশ্যই তিনি জীবনে একবার বলে শুরু করেছেন তুমি কোন আমল করতে পারবে না আমার নির্দিষ্ট করো এই আমার প্রবল হবে না ঠিক না আর প্রতি আর প্রতি ঘুমরা হচ্ছে তাহলে দলিল ছাড়া কোনো মানবেন না কেন আমি বলি আমি ভুল করতে পারি আপনিও ভুল করতে পারেন কিন্তু যেটা সঠিক মাধ্যমে আর শেষ হবে আসসালাম তারপরে আমল আমল এই হাতামের পরে আরো দুটি সত্য এই আমল করতে হবে দুই নম্বরই পাওয়া যাবে সত্য বলি পাওয়া যাবে এদের ইমান এদের আমল সেন ইনশাল বলছেন লাহুম জান্নাতুন তাজরী মিন তাহতিহাল আনহার আল্লাহু আকবার যারা ঈমান আনলো নেক আমল করলো তাদের জন্য রয়েছে এক জান্নাত সমূহ যখন জান্নাতে যাবেন তখন বুঝবেন জান্নাতটা কি রকম দুনিয়াতে থেই বুঝবেন না জান্নাত কি রকম তাই হাদিস اقدসীতে আছে রবুল আলামিন জান্নাত সমূহকে বলেছেন আদাতুল ইবাদিয় الصلহিন এমন কোথায় বলেনা তারপরে কি বলছেন মানুষের অন্তরে তার কল্পনা যদি যান তাহলে দেখবেন আঙুলের মতো তাই ওই জানাতে যেতে চায় যাহা জান্ন একটু হার তো আমাদের সকলকে জান্নাতি করা আমল করলেন কোন পীরের তরিকায় আমল করলেন বাবার তরিকায় আমল করলেন বড় মিয়ার তরিকায় আমল করলেন নবীর তরিকা বাদ দিলেন তাহলে এই অবস্থায় কি জান্নাত পাওয়া যাবে এরকম বলবেন তরিকা আমি তীরের তরিকা ছিলাম আমার এই দর্শনে অংশগ্রহণ করে একজন দুইজন না অনেক গরব তরিকা পরিত্যাগ করেছে করেছে না আমিও পরিত্যাগ করেছি আমার অনেক ছাত্র অনেক সুতা আমার দোষ নেই আমি অনেক রয়েছে বলেন ইনশাআল ইমান থাকবে মজবুত আর আল্লাহ দরবারে আশা إن شاء الله أمري داننا تعطي الله. الله رحمتك كيون إلا شبهنا أمار نبي محمد رسول الله صلى الله عليه وسلم نتبرا نبو قرار <مصر> إنه نبو بيزولة شبه لا يموتن أحدكم إلا هو يحسن الظن بالله عز وجل তোমাদের কেউ যেন আল্লাহ আমাদের রব আমাদেরকে মাফ করবেন আমাদের আশা আমাদের রব আমাদের কে জন্মের দান করবেন আবার জন্ম তো দোষ দান করবেন আমাদের আশা আমার বাব নিজে বলেছেন আমি বলছি হ্যাঁ নির্যাতন করেছ তোমরা আল্লাহ রহমত থেকে নিরশ না আল্লাহ কি বলেছি আল্লাহর রহমত থেকে না। কারণ আল্লাহ উনি বলেছিলেন কিন্তু কত সুস্থ বলেছিলেন আমি তোমার কাছে তোমার কারণ তুমি নিজেই লা চলনাথ তোমরা আমার ব্রহ্ম থেকে নিরশ আমার অনেক গুণাখা রয়েছে পাহাড় পরিমাণ গুণা রয়েছে আকাশ জমিন কিন্তু আগে যে বলে ইমান ঠিক আছে আল্লাহ আচ্ছা আপনি যদি পাঁচ বছর হাত পড়েন তাহলে পাঁচ হক নয় বরং সুবহানাল্লাহ সুবহানাল্লাহ الحمد 5 5 নয় 55 এবারে যদি এক হক মিস দেয় 10 আর যদি হজর মিস দেয় ওLambda থাকে আসল মিস দেয় দুষ্কিলা জোর মিস দেয় দুষ্কিলা দেখো হক মিস দেয় আপনার ইন যদি পরীক্ষা করবো কিন্তু আমার চোদ্দ দুই রেখা শূন্যের সরস কয়েক আগের আগে শুনলো ওই এরকম হবে না বক্তা দেখেছিলেন তিনি জিজ্ঞমা কিরকম জান বলেছি সেদিন আমাকে একজন প্রশ্ন করলেন হোয়াটসঅ্যাপে আমি মাঝে মধ্যে দুই রকা কি বললেন আপনার মাঝে মধ্যে আচ্ছা মাঝে মধ্যে তিন রেখার কথর মাঝে মধ্যে এক রেখার কথর সুন্দর কিন্তু হচ্ছে তিনি বুঝতে পারেনি তাই বলছেন আমি মাঝে মধ্যে এছাড়া হচ্ছে আমার ডিউটি এরকম ডিজাইন বলছে তিনি বলেন বাংলাদেশি অনেক মুসলমান রয়েছে যারা আবার যদি জানে পাঁচ বক্ত কোন আমল করবে আর হক প্রচার করবে আচ্ছা এই কারণ বাকি শেষ হয়ে যাবে সামনে করে দিচ্ছি আল্লাহু রাসুল ইনাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর ইসতুযাইমানান আনলু নেক আমল করলো তাদের জন্য রয়েছে জান্নাতসমূহ এসব জান্নাতের নিজ দিয়ে নদীনালা প্রবাহিত হয় ابواب جننتي جسوب ندينا لايشه الله لابن قييم الولي الرحيم انه في غير اخدود اندرت سبحانه منعكها عن الفيضان انها في غير اخدود جرت سبحان খুদাই করার প্রয়োজন নেই আচ্ছা যদি এখানে মাটি খুদাই না থাকে পরীক্ষা না থাকে আর পানি আসে তাহলে কি হবে নদী যদি নদী ভরা তো নদী হয়েছিল ঠিক না পানির জন্য লালা থাকতে হবে কিন্তু ওই জানালে যখন যাবে নাই বলছে জান্নার জন্য আল্লাহ আল্লাহ তো কি বলেছেন জান্ন আপনাকে বলা হবে কত কুটি কুটি আজকে খেতে পারছে না কুটি কুটি শিল্প কুটি কুটি কুটি টাকার মালিক কিন্তু আল্লাহ প্রত্যিয়ে দিয়েছেন এবারে খাবার খেতে পারছে না সারাদিনে একটা রুটি মাত্র গরিব দিনে দিনে আরে আর সারাদিন রিক্সা চালালো অতবা মর গলো মর করলো আলহামদুলিল্লাহ গরিবের বাচ্চা একজন দুইজন অনেক যাদেরকে আপনি একটু ধনিয়া হয়ে তুচ্ছ পাবেন খবর মানুষকে আপনি তুচ্ছ পাবেন না বিশেষ করে ইনসানকে তুচ্ছ ভাবলেন না গরিব হোক যাই হোক যে হোক তুচ্ছ ভাবতে নেই যারা তুচ্ছ অহংকার কোন খে খাবার খাচ্ছে আল্লাহ খাচ্ছে বিসমিল্লা খাবার খাওয়ার শেষ এসব কিছু বলতে জানে না বলে শুকুর আলহামদুলিল্লাহ বলে যায় তাহলে আপনারা কম পক্ষে যারা দোয়া এখনো শিখেননি কম পক্ষে তো আলহামদুলিল্লাহ বলবেন আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লয়ারদা আনিল আব্দ আয়াকুল আল আকল আক্লা ফায়হামিহু আলাইহা আও ইয়াশরাব আশরাবা ফায়হামিহু আলাইহা আল্লাহ ওই বান্দা তো যে গানা খাবার খায় আহাতন করে আল্লাহ এই গন্ধা প্রতি বলে খুশি হামলাম কি বলবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই যায় আল্লাহুল্লাহ এই যে শিখলেন আলহামদুলিল্লাহ ورزقنيه من غير حول مني ولا قوه دليل আমরা যদি জান্নাত পেতে চাই আমাদের সকলকে नेक আমল করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সকলকে জান্নাতী বানান আমিন পরে জান্নাতের কথা সকল আলেম উল্লেখ করার পর এখানে বলেছেন ذالک الفوز দুনিয়া এই কুটি টাকা বলো দুনিয়া পড়ার জন্য আপনি আশ্রাতকে বিক্রি করবেন না দুনিয়া ত্যাগ করুন কিন্তু আশরা কে দিয়ে থাকুন যদি এরকম থাকেন তাহলে আপনি আহরত পাবেন জান্নাত লাভ করবেন ইনশাআল্লাহ আল্লাহ কার কাছে আমরা সবাই আল্লাহ তুমি আমাদেরকে সকলকে আমাদের সকলের hatal গুলি maaf করো আমিন আল্লাহ আমাদেরকে ঈমানদルドুত আল্লাহ তোমার ইচ্ছাবত্যের বিধা আমরা যেন পালন করতে চলতে আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়া আহরতের কল্যাণ দাও থেকে হেজাত দাও কবর থেকে হেজাত দাও তিনি আগে যিনি ফোন করলেন বললেন বুঝতে আমার আবদা আধা ঘন্টা পূর্বে মারা গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ করে আমরা শুধু এই ভাই নয় অনেকেই আছে একদিন তো আমাদের সহলকেই যেতে হবে হয়তো ওনারা আগে চলে গেছেন আমার প্রয়োজন ঠিক না কিন্তু জানি রাজার হবে কিনা এ আমাদের সকলকে মৃত্যুর জন্য প্রক্র আচ্ছা কি আলাদা আমরা সবাই যেন মুক্তির জন্য কষ্ট থাকি কেউ থাকো আল্লাহর বিধিবিধান পালন করব করব ইনশাআল্লাহ ربنا تقبل منا ان كانك انت السميع العليم وتب علينا انك انت الرحيم وصل اللهم وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين